wa alaykum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah. Alhamdulillah واشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على حسنان كل كان يرضى الله ما واليوم الاخر الايه امنط بالله صدق الله العليم العظيم محترم حاضرين الساده احزاب رتنت قرات ايات الله تبارك आयात बक्तब्य कथाई आलोचना हजरते करीम सलर्शन जीवन वस्तवयन गत आलोचना गुला देखिए रसुलवीर की आचरण करते रसुल स्वामी हक सम्पर्केब हक सम्पर्के এইসব কথায় আলোচনা চলছিল অনেকদিন থেকে কথা বলবো এক আদর্শ নির্ধারণ করে দিয়েছেন তোমাদের মধ্যে যারা আখ বিশ্বাস বিশ্বাস আল্লাহকে বিশ্বাস কর তাদের জন্যে আদর্শ হচ্ছে তোমাদের মেবি কেবল আদর্শই বলেছেন আজকে তো এমন অবস্থা সমাজের যে আমরা নিজেদেরকে রসুলের রোহ বলে দাবি করি মুহাম্মদ ক্যালিমা পড়ে ইমান এনেছি বিশ্বাস করি কিন্তু আসলে বাস্তবতা কতটুকু যুবকের দিকে তাকালে তার পোশাক দেখলে তো বোঝা যায় না সে রসুলের উন্মত দেখলে তো বোঝা যায় না সে রসুলের উন্নত সে যে সমস্ত সেলুনে চুল কাটতে যায় ওই স্যালুনগুলোর মধ্যেও নায়কদের বিভিন্ন মডেলদের ছবি লাগানো থাকে টানানো থাকে কেন সে ওই নায়ককে চেন না শুধু দেখার জন্য তারপরেও দাবিদার আমি মুসলমান আমার গায়ের জামাটা পর্যন্ত রসুলের মতো বানাইতে পারি না আমার পরের প্যান্ট লুঙ্গি পায় যাই হোক অরসুলের মতো বানাইতে পারিনি রসুল বলেছেন নিচে যা যাবে জাহান না আল্লাহ টাফনুর নিচের অংশ কেটে জাহান আমি পাঠাবেন এই কাটাকাটির কোনো সিস্টেম নেই মানে আমি নিজেই জাহান নাম রসুলের এত কঠিন কথাটা অঙ্গতের ফলো করার মতো বিষয় না এটা তাকে আধুনিক হতে বাধা দেয় টাকুন উপরে কাপড়টা ওঠানোটা কেমন দেখা বেমানা কিন্তু সে যখন দেখে সে যাদেরকে ফলো করে ওই সমস্ত মুশ্রিকরা নাসারারা। তারা প্যান্ট তো হাঁটুর উপরে পড়ে এখন তার সব আধুনিকতা ওই জায়গায় গিয়েছে রসুল বলেছিলেন টাকুর উপরে কাপড় উঠাও এটা তার জন্য আধুনিকতার জন্য এক বড় বাধা হয়ে গেছে শ্যাকেল আর যখন মস্মিকদের কিন্তু হাঁটুর উপরে কাপড় এখন এটা তার জন্যে স্টাইল হয়ে গেছে আধুনিকতা হয়ে গেছে এই হচ্ছে ক্যালিমার দাবিদা এবং বাস্তবতা আমরা সবাই ক্যালিমা পড়ে ওরা দাবিদা অম্মতে মুহাম্মদ। সাল্লিসাল্লাম বাস্তবে রসুল যেই সমস্ত জিনিসগুলোকে ধ্বংস করার জন্য জগতে এসেছিলেন সেগুলো অন্য ধর্মের মানুষ যতটা বেশি প্র্যাকটিস করছে তার চেয়ে অনেক অনেক বেশি মুসলমান অতি বেশি আগ্রহী ওই সমস্ত বিষয় নিয়ে প্র্যাকটিস করছে তারা বেশি তো আমি রসুলের উম্মত দাবি করি নিজেকে কিসের জন্য কিসের ভিত্তিতে ভাই আমরা এখন আমাদের বাংলা সব হিসাবে চৈত্র মাস যাচ্ছে খুব শিগগিরই পার হয়ে যাবে সোমবার হয়তো শেষ দিন চৈত্রের শেষ তারপরে শুরু হবে বৈশাখ বাংলার অবশ্য এই একটা দিন আসলে ভুলে যায় আমি মুসলমান আমার ভিন্ন এক পরিচয় আমি ধারণ করি লালন করি বিশ্বাস করি কাজে কর্মে সবকিছুতে আমাদের মতো এরকম কাঠ মৌলীরা তারা যখন কিছু বলবে তখন আমাদেরকে পাকিস্তান পাঠায় দেওয়ার হুমকি দেওয়া মনে হয় পাকিস্তানি ইসলাম পাকিস্তান কেন্দ্রিক না বরং আমাদের এই অঞ্চলে ভেদা হাতগুলো যত এসছে সব অঞ্চল থেকে এসছে আপনি ঘৃণা করি অথচ কিছু বললেই আমাদেরকে ওই রকম কিছু আপত্তিকর শব্দ বসাইয়া দেবে কাদের উপর কাদের জন্য বলা मौलवी देर की ठेका पड़े इसमें कथा बोला एक जिम्मेदारशील मौलशी अल्लाह तेज पोछानिकतार नाम तुम मुश्रिक कर फरस गिबी सदर ग्रहण करो এখন ওই গালি খেতে প্রস্তুত মাই খেতে প্রস্তুত ফাঁসিতে ঝুলত প্রস্তুত যেকোনো নির্যাতন শিকারের জন্য প্রস্তুত কিন্তু ওই শিরিকের বিরুদ্ধে ওই পিদাহের বিরুদ্ধে ওই কুসংস্কারের বিরুদ্ধে ওই বাঙালি সাজার নামে সিরিক করার বিরুদ্ধে আমরা বলেই যাবো ইনশা আপনি আমাকে যাই বলেন আপনার ক্ষমতা কতদূর কতদূর আপনার ক্ষমতা কতদূর পর্যন্তই আপনি আমার জানাতের রাস্তা সহজ করে দিতে পারবেন এর দুটো ক্ষমতা আপনার আছে আল্লাহ তাল আপনাকে দিয়েছেন হয়তো বা আপনার হাতে হয়তো আমার মৃত্যু হবে শাস্তি পাবো কিন্তু এই শাস্তি আমার শাস্তি নয় আলহামদুলিল্লাহ এটা আমার জন্য নামত কিছু দিক থেকে হলেও রসুনের সাথে সাদৃশ্যতা গ্রহণ করতে হবে এই দিলের আকুতিটা দুশ্মন ভাবেন না আমি তাই বলি আপনাদের দুশ্মন ভাবার কোন কারণ নাই আপনাদের ভাই সন্তান আমার হৃদয়ের যে আকুতি যে ব্যথা এটা আপনাদের সাথে শেয়ার করা এটা আমার জিম্মদারি রক্তের টানের মতো এক বাঁধরে আবদ্ধ হয়ে গেছে আমি ইমাম আপনার মুসুল্লি আপনাদের কাছে দাওয়া পৌঁছানো আমাজিম ওই বৈশাখ আসছে এটা উদযাপন কারা করবে কারা করবে হিন্দুরা করবে মুসলিমরা করবে যে মিছিলগুলো হবে যে আয়োজন হবে বটমূলে যে জমায়েত হবে সেখানে কারা যাবে ट हो मस्जिद नाम भाई फजर नामज पड़े साथ जान ईदगा ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ পরের সাথে সাথে ঈদগায়ে যাওয়ার যে প্রস্তুতি থাকে যেমন এমন একটা কোনো ব্যাপার তিনি সাথে সাথে ঘরে গেছেন বাচ্চাদেরকে আগে থেকে রেডি হয়ে থাকতে বলেছেন তিনি নামাজ পড়তে এসছেন ফজরের নামাজ ওই বাচ্চাগুলোকে নিয়ে এই মসজিদের সামনে নিয়েই তিনি রমনাথ দিকে রড়া দিয়েছেন কেন করছেন এটা কারণ আপনি মনে করছেন আমি মুসলমান মসজিদে আমি বাইরের বাঙালি আমি যা ইচ্ছা তাই করব না ভাই আমি মুসলমান মসজিদে আমি মুসলমান বাজারে আমি যেমন মুসলমান রাস্তায় ঘাটে আমি মুসলমান আমার ভাতরুমে পর্যন্ত সেই জন্য ইয়াহুদি বলেছিল তোমাদের মেবি ওই ভাতরুমে কোন দিকে বসতে হবে সেটাও শিখায় না এত নিকৃষ্ট কাজের কথাও শিখায় তিনি সগর্বে বলে হেজরত আবুবাল সরিআ শুধু তাই না ঢিলা কোনো কয়টা ব্যবহার করতে হবে ডান দিকে না আগে বাম দিকে আগে কোন দিকে বস্ত হবে সব শিক্ষা আমাদের নামী মোহাম্মদ রসোল্লাহ সেজন্যই তো তিনি আমাদের আদর্শ সেজন্যই তিনি আমাদের উত্তম আদর্শের ঘোষণা দিয়েছেন আল্লাহ সোহান হত কারণ তিনি আমাদের সমস্ত জীবনের সব কিছু হাতে কলমে শিখিয়ে দিয়েছেন বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ সেই নদীকে নাম এনে আমরা কোথায় যাচ্ছি মুসলমান যে নবীকে মানলে জানাতি কাফেলায় স্বামীর হতে পারবো সেই মেহামত রেখে আমি কোথায় চলছি কোথায় চলছি আজকে এর বিরুদ্ধে বললে আমার বাঙালি নিয়ে আপত্তি আসবে আমি এর বিরুদ্ধে বলতে যাব কেন বৈশাখ যেমন আপনার আমার আমি তো বাংলায় কথা বলি বাংলায় থাকি বাংলায় জন্ম বাংলা মায়ের ঘরে আমার জন্ম বাংলা বাবা আমার বাবা সব কিছুই তো বাংলায় আমিও তো বাঙালি আপনি জোর করলেও তো আমাকে হিন্দুস্তানি বাড়াইতে পারবেন না জোর করে কি সবকিছু হবে তা আমি বাংলার বিরুদ্ধে বলতে যাবো কেন আমি বৈশাখের বিরুদ্ধে বলতে যাবো কেন না বলতে যাব না বলব না কিন্তু আপনি ওটার নামে যে শিখ করবেন ওর বিরুদ্ধে বলা আমার কর্তব্য আমি শুধু বাঙালিই নয় আমি মুসলমান বাঙালি আমি মুসলমান বাঙালি আমার আখরাতকে বিসর্জন দিয়ে আমি আমার এই পরিচয় আমি ধারণ করতে পারি আমাদের মধ্যে কিছু মানুষ আছেন এইরকম বলে থাকেন আবহমন বাংলার এক ঐতিহ্য এটা আমার আশ্চর্য লাগে প্রশ্ন আসে আবহমন বাংলায় কি কোন মুসলমান ছিল না এই ঐতিহ্য যখন থেকে ইতিহাস যখন থেকে সেই পনেরোশো চৌরাশি খ্রিস্টাব ইতিহাস আপনারা জানেন দশই মার্চ অথবা এগারোই মার্চ তখন কৃষকরা খাজনা দিত এটা এখনকার ব্যবসায়ীরা খুব ভালো বুঝবেন কৃষকরা খাজনা দিত সেই খাজনা দিত তারা যে বর্ষপঞ্জি হিসাবে আরবি বর্ষপঞ্জি হিসাবে সম্রাট আকবরের সময় আরব আরবি সন হিসাবে তখন গণনা হতো এখন আপনাদের যারা ব্যবসা করেন এই বিষয়টা খুব ভালো বুঝবেন এখন যদি আপনাদেরকে করো হোলসেলাররা বলে যে আমাদের ফুল টাকা এখনই পেমেন্ট কর তখন তো আপনাদের কষ্ট হয়ে যাবে আপনারা বলবেন যে না রমজানে তোমাকে পেমেন্ট করবো তুমি এখন আমাকে চালে এটাই তো বলবে কারণ আপনাদের সিজন যে রমজান ওই তৎকালীন কৃষকদের খাজনা দিতে কষ্ট হতো খাজনা নেওয়া হয় বছরের শুরু মাহার যদি খাজনা নেওয়া হয় তাহলে তাদের কষ্ট হতো কারণ তখন ফসল তারা খাজনা। তাদের এই সমস্যা মুসিবত দেখে তৎকালীন সম্রাট একবার তিনি হুকুম করলেন যে নতুন করে একটা বর্ষ শুরু করা হোক যেন ওই কৃষকদের খাজনা দিতে সহজ হয় আর আমাদের এই বাংলা জ্যোতির্বিজ্ঞানী পন্ডিত সুফি ফতে সিরাজি নামটা আমরা জানি খুব ভালো তাকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি ওই আঠা পনেরোশো খ্রিস্টাব্দে তিনি এই সনটা চালু করেন কিন্তু মূল ধরেন হিজরি সনকে হিজড়ি সনকে মূল ধরে চালু করেন কিন্তু শুরুটা হয় আকবরের সিংহাসনে আরোহণের দিন মূল কিন্তু আমাদের খেয়াল করতে হবে এই যে আবঙ্গন বাংলা বলে বলে আমাদেরকে ইসলাম বিরুদ্ধে কাজগুলো করানো হচ্ছে এটা একটা ভুল ইতিহাস আমাদের মূল তো হিজ্রি স্বন থেকে ইসলামের সাথে সম্পর্ক বাংলা নববর্ষ যদি উদযাপন করতে হয় হিন্দুরা পর্যন্ত মুসলিম হয়ে বাংলা স্বন উদযাপন করতে হবে কারণ বাংলা স্বরের ঘোড়া তো ইসলামের সাথে সম্পৃক্ত ইসলামী হিজ্রি সনের সাথে সম্পৃক্ত উল্টা হয়ে গেল কেন ওই যে দুনিয়া এখন সব দিকেই তো উল্টা চলতেছে গত সপ্তাহে চলেছে সবই তো উল্টা চলতেছে গঙ্গা উল্টা চলে গেলের সবই উল্টা চলতেছে আমরা এখন অনুষ্ঠান হয়ে গেছি আমরা ছিলাম অনুসরণীয় গোটা দুনিয়া আমাদেরকে অনুসরণ করার কথা মুসলমানদের সভ্যতা ইতিহাস সব কিছুই অনুসরণীয় অনুকরণীয় আলহামদুলিল্লাহ কিন্তু এখন উল্টা হয়ে গেছে আমরা অন্যদেরকে অনুসরণ করতে পারলে মনে হয় যে আমরা আধুনিক হয়ে গেছি আমরা এখন বিজ্ঞানী হয়ে গেছি আমরা এখন সংস্কৃতি সংস্কৃতি এটা বিশ্বাসী হয়ে গেছে সব কিছু যেন কেমন যেন হয়ে গেছে লুটপালট মুসলমান ভুলে গেছে আমার একটা পরিচয় আছে আমি কালমা কালিমায় লালন করি আমি কালিমায় বিশ্বাসী আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে বিশ্বাস করি ভুলে গেছে মুসলমান এরপর এইভাবেই তো চলতেছিল চৈত্র শেষ হইতো খাজনা সব দিত জমিদাররা পয়লা বৈশাখে ওই কৃষকদেরকে ডাকাতো মিষ্টি মুখ করাতো এক আনন্দ ঘন পরিবেশ তাদের মধ্যে এক রৃদ্ধতার পরিবেশ কৃষক এবং মালিকদের মধ্যে জমিদারদের মধ্যে প্রকাশ ঘটতো পয়লা বৈশাখে আস্তে আস্তে সেটা কোন দিকে চলে গেল চলে গেলো সেটারও একটা ইতিহাস আছে কোন দিকে চলে গেলো কিভাবে গেল পয়লা বৈশাখ ওই সব কিছু বাদ দিয়া কৃষি কাজের সাথে সম্পর্ক ছিল যেটা ফসলের সাথে সম্পর্ক ছিল যেটা এবং ইতিহাস থেকে যেটা পাওয়া যায় এটা বর্ষসন যেটা বঙ্গ বাংলা বর্ষ সন এটার এক সময় নামও ছিল ফসলীষণ এই নামও ছিল আস্তে আস্তে ওই নামটাও উঠে গেলো ইতিহাস তো বিকৃত হইলো হইল নামটাও সব এরপর শুরু হইল থেকে ১৯১৭ সতেরো সন প্রথম বিশ্বযুদ্ধের সময় হিন্দুরা ব্রিটিশদের বিজয়ের জন্যে হুমকীর্তন শুরু করেছে এই পয়লা বৈশাখে ভিতরে ভিতরে তারা পূজা করত ইংরেজদের বিজয়ের জন্য। ইংরেজ প্রেমী হিন্দুরা এটা কখনোই ভুলে নাই সাতচল্লিশও ভুলে নাই ওরা মনে করেন না তারাই স্বাধীনতা এনেছে এটা আমাদের গর্ব চেপে রাখা ইতিহাস এটা নিচে ওই ইতিহাস চাপা পড়ে আছে ওই চেপে রাখা ইতিহাস টান দিলে এখন আপনি সব কিছুর বিরুদ্ধে চলে যাবেন আপনার বিরুদ্ধে সব চলে আসবে আলহামদুলিল্লাহ মুসলমানরা কখনোই ইংরেজদের সাথে আপোষ করে নাই ইংরেজদের সাথে আপোষ করেছে হিন্দুরাই আজকে যে গান্ধী সাহেবকে নিয়ে এত কথা বহু ঐতিহাসিক দ্বারাই ছিলেন আমাদের এই কথা বলতে কোনো দ্বিধা নাই এই উপমহাদেশে স্বাধীনতা যারা এনেছেন তাদের পুরুজা ছিলেন ওলামায় দেবন্দী ছিলেন মাহমুদ হাসান ছিলেন হুসাইন আহমদ মদানী ছিলেন তারা ছিলেন স্বাধীনতার মূল কর্তা রক্ত ঝরেছে ওলামায় দেবন্দের রক্ত ঝরেছে রক্ত ঝরেছে হকানি আলমদের রক্ত ঝরেছে নেতৃত্বে সাধুরা চলে এসছেন হিন্দুরা চলে আসছেন আপোষের মাধ্যমে তারা নেতা আড়ালে আডালে ভেতরে ভেতরে কাজ করেছেন মুসলমানরা নির্যাতিত হয়েছে মুসলমানরা এটাই শক্ত ইতিহাস ইতিহাস আমাদের দরকার যা আমরা জান্নাত মুখী আমাদের জান্নতে যাওয়ার জন্য যা যা দরকার আমরা তাই করব সেটা ইতিহাসের পাতা আসুক আর না আসুক লেখা হলেই চলবে আলহামদুলিল্লাহ আমাদের আমল নামে লেখা হলেই চলবে আলহামদুলিল্লাহ আমাদের আমল নামে লেখা হলেই চলবে যেই লেখা আল্লাহ তার আমাদেরকে ডান হাতে দিবেন কান হাতে ওটা ওইটা হইলেই চলবে আমাদের ইতিহাসের ওই নম্বর ইতিহাস ওই বিকৃত ইতিহাসের পাতায় উঠানোর দরকার নেই রে হাজির তারপর আস্তে আস্তে আস্তে আস্তে আমাদের এই বৈশাখ উদযাপন বাংলাদেশে বিশেষ করে চানকলা ইনস্টিটিউট এবং ওই সমস্ত ওই ছায়াটির মাধ্যমে রঙনা রমনা বট মূলে এই কেন্দ্রিক কেমনি কেমনি হয়ে গেল আল্লাহ জানে আমাদের প্রয়াত কবি সুফিয়া কামাল ইনি একটা বড় ভূমিকা রেখেছেন আশ্চর্য লাগেন রমনা বটমূলে যে জায়গায় যে জায়গা কি কেন্দ্র করে জমা হচ্ছে আপনাদেরকে শুনাই যে জায়গাটায় করা হয় বটমূল নামে ওই গাছটাকে আসলে আসলে কি বট গাছ কেনার একটু খোঁজ দিয়ে দেন কেন ওই গাছটাকে আসলে বটগাছ কেনার ওই গাছটা বটগাছ নয় অন্য কিছু ওই গাছের নামটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে ইতিহাস বিকৃত হয়ে কোন কাল যখন হবে গাছের নাম তো চেঞ্জ হবে না বৈশাখ উদযাপন আপনি করেন আপনি করেন কি করবেন আপনি তখন কৃষক না কি করবেন মুসলমান হিন্দুরা যদি তোমার এই আনন্দকে হিন্দুরা যদি তোমার ওই ইতিহাসকে তাদের একই বিশ্বাস দিকে নিয়ে যেতে পারে তুমি মুসলমান তুমি কি ইসলামের দিকে তোমার এই উদযাপন কর না করো না ঠিক আছে নতুন বছর আমি নতুন করে নতুন জীবন শুরু করবো আমার নতুন দিন শুরু হবে ইস্তিফারের মাধ্যমে মুসলিম বিদ্বেষী ওই লমপাট রবীন্দ্রনাথের গানের মাধ্যমে আমি বলছি লমপাট আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে মাছ চাই ক্ষমা চাই রবীন্দ্রনাথের সাহিত্য চর্চা করার আমাদের কোনো আপত্তি নাই সাহিত্যিক হিসাবে মুসলমানের সাহিত্যিক ছেড়ে কোনো সন্দেহ নাই কিন্তু আপনি কেন ভুলে যান দেশ ভাগের সময় যিনি এটাকে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন শুধু এর কারণে যে আমি আমার কাজের লোক কোথায় পাব এই বাংলার মানুষকে সে নিজের কাজের লোক মনে করত তার ঘরের কাজ করবে তার কাজ করবে স্বাধীন হয়ে গেলে কাজের লোক কোথায় পাবে এমন নির্দিষ্ট যাদের আমাদেরকে যে মনে করত আমাদের শিক্ষা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে যা অবস্থান ছিল এরা শিক্ষিত হয়ে গেলে এরা নিজেদের অবস্থান বুঝে যাবে আমাদের কথা মানবে না এই লোকটাকে আমাদের আদর্শের ব্যক্তি বানায় আসা আমরা যদি কারো না থাকে সে রবীন্দ্রনাথকে ফলো করতে পারে লজ্জা লাগে না লজ্জা থাকার কথা আত্মমর্যাদা থাকলে রবীন্দ্রনাথের সঙ্গীতের মাধ্যমে বৈশাখ উদযাপন পারে রবীন্দ্রনাথ তো বলেছে সূর্য উঠবে আগুন দিয়ে আমার শরীর পবিত্র হবে আগুনে তারা বিশ্বাস করে পবিত্র মনে করে আগুন দিয়ে আগুনকে সাক্ষী রেখে বিবাহ হয় আগুনকে সাক্ষী রেখে শেষ বিদায় হয় আগুনকে তারা শ্রদ্ধা করে সূর্যকে পূজা করে সূর্যের ওঠার অপেক্ষায় থাকে বা সূর্য উঠল প্রার্থনার মাধ্যমে শুরু হলো বৈশাখ পালন ও মুসলমান তুমি কি ভুলে গিয়েছ তোমার ঘুম ঘুম ভাঙ্গার কথা হাইয়া আলস চলা হাইয়া আলসালা তো ঘুমের চেয়ে নামাজ ওই ধরিতে তোমার ঘুম ভাঙ্গার কথা আর তুমি এখন সকাল উদযাপনের অপেক্ষায় আছো সূর্য উঠবে সূর্য ওঠার অপেক্ষায় থাকে সূর্য পূচারীরা মুসলমান সূর্যের অপেক্ষায় থাকতে পারে আশ্চর্য মাসল মুসলমান আশ্চর্য কথা একজন কবিতা লেখে গেল বাস আমি ওটাকে বাংলা বানায় ফেললাম আমি যে মুসলমান আমি ভুলে গেলাম তোমার তো দরকার ছিল ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে পড়ে আল্লাহ করতে পারি একটা গুণাও করবো তোমার মুসলমান বৈশাখ উদযাপন তো ছিল এইরকম হওয়ার কথা নতুন বর্ষ নতুন করে জীবন শুরু এমন হওয়ার কথা তুমি যোগ দিচ্ছ মঙ্গল ওই যে মিছিল যে মিছিল হয় আমাদের হ্যাঁ মঙ্গল শোভাযাত্রা মুখ দিয়েও বের হয় না কেমনে হবে আকিতা বিশ্বাসের মধ্যে যার প্রতি আমার লাল ঘৃণা সেটা মুখ দিয়ে বের হতেও কষ্ট হয় মঙ্গল শোভাযাত্রা বসে বা একটু একটু একটু চিন্তা কর একটু চিন্তা করেন প্লিজ একটু চিন্তার বিষয় আমার আপনার সন্তানরাই কিন্তু এই গত পনেরো বিশ দিন ধরে ওই মূর্তি বানাচ্ছে প্যাঁচা বানাচ্ছে ময়ূর বানাচ্ছে তারা কেন মিছিল করে তুমি কি জানা কেন জানা এটা তো হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাসের সাথে সম্পৃক্ত তারা মনে করে বিষ্ণু দেবতা তাদের দেবতার বেবি হচ্ছে লক্ষ্মী দেবী ওই লক্ষ্মী দেবীর ক্ষমতা সমস্ত ভালো কাজ মঙ্গল কাজের ক্ষমতা তার হাতে এটা তাদের বিশ্বাস ওই লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা তাদের বিশ্বাস এই দিনে যদি এই পেচার ছবি বানায় বিশ্বাস করো লক্ষ্মী মঙ্গলের ক্ষমতা রাখে তার প্রিয় হাবিব সাল্লাহ আল্লী সাল্লাম করে বলছেন সুরা আরফের মধ্যে খুঁজে দেখেন আল্লাহ বলছেন আপনি আপনার বলে দেন। আমি আমার নবী নিজের জন্য বলছেন ভালো মন্দ মঙ্গল অমঙ্গল কোন কিছুর ক্ষমতা রাখি না আমার পক্ষে আমার অন্য কিছু না তুমি ভুলে গেছো সেটা তুমি মঙ্গল প্রদীপ মঙ্গল প্রদীপ জানাও এই আগুনকে তুমি মনে করো মঙ্গলের প্রতীক আগুন মঙ্গলের প্রতীক মুসলমান তো বিশ্বাস করে সমস্ত কিছু মঙ্গলের মানিককে আমার রসুল চুমা দিয়েছে আমি চুমা দিচ্ছি আমি জানি তুমি একটা পাথর তোমার মঙ্গল অমঙ্গলের কোন ক্ষমতা নাই ওমরের ঘোষণা কোথায় সেই সন্তান তোমাকে আর সিদ্ধান্ত দিতে হবে তুমি কি অমরের সন্তান না রবীন্দ্রনাথের সন্তান এটার সিদ্ধান্ত নিতে হবে শুধু মুখে মুখে না বিশ্বাসে অঙ্গীকার করে যেতে হবে অন্তত এই মসজিদে যারা নামাজ পড়ছি তাদের আপন জন কেউ ওই সমস্ত অংশ গ্রহণ করে নিজের ইমানকে সে ধ্বংস করবেন ইনশা আল্লাহ অঙ্গীকার করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে তৌফিক আনায়ত করেন ও ভাই ও যুবাক তোমার একটা লাল সাদা জানা দরকার লাল সাদার সাথে বাংলার কি সম্পর্ক তুমি জানো কেন কিসের সম্পর্ক কে আমার ধান লাল হয় আর গম সাদা হয় সেই জন্যে তুমি লাল সাদা করছ না আলু লাল সাদা হয় সেই জন্য করছো কেন করছ তুমি জানো না তুমি জানা তোমাকে একটা সুন্দর পোশাকের নামে হিন্দুদের ওই সিঁদুর লাল আর ওই শাখা সাদা ওই লাল সাদা রং তোমার শরীরের মধ্যে পড়ায় দেওয়া হচ্ছে তোমার আক্রিটার মধ্যে ওই লাল সাদার আঁকিটা ভুটাই দেওয়া হচ্ছে তোমার খবর নাই তোমার একটা লাল সাদা শাড়ি দরকার একটা শাড়ি দরকার ওর আমার আপনার মেয়েরেই তো পড়বে একটা লাল সাদা শাড়ি পরবে সে ইসলাম তো বলেছিল তোমার ইজ্জত আপনুকে হেফাজত কর তোমার সৌন্দর্যকে গোপন কর অথচ ওই শাড়ি এমন এক পোশাক পড়াইয়া দিচ্ছি আকিদে বিশ্বাসের সাথে তো গেলই আমার হিন্দুয়ালি বিশ্বাস ঢুকে গেল আবার সাথে সাথে বেপর্দা কি হইলো ভাই কি হইলো শরীরের যে সমস্ত অঙ্গ ফুটে উঠলে সৌন্দর্য প্রকাশ পায় ইসলাম বলেছিল মিনহা ইসলাম বলেছে বলছেন তোমার সৌন্দর্যকে তুমি গোপন করো এটা তোমার ইজ্জতের কথা তোমার সম্মানের কথা আজকে গোটা দুনিয়ায় আমরা খোঁজ করলে দেখি ভারতের বহু শহর ধর্ষণের এক মহা উৎসব চলে তাদের ধর্ষণ যেখানে সেখানে ধর্ষণ কেন এটা এটাই জন্যে যে তাদের ধর্মে পর্দার বিধান নাই যে সমস্ত অঞ্চলে পর্দার বিধান আছে আলহামদুলিল্লাহ সেখানে ধর্ষণ কটা দুনিয়া চেয়ে হবে আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া আল্লাহ আল্লাহর কাছে এখন আমি নিজে যদি রক্ষা না করি কার্টি করার আছে আমি ওই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করব না কোনো দেবদেবীর ওই মূর্তি ওই সমস্ত জীবজন্তুর মূর্তি তাদেরকে মঙ্গল অমঙ্গলের বাহক মনে করা তাদেরকে মঙ্গলা মঙ্গলামঙ্গলের মালিক মনে করা ও ভাই তো মক্কার মুশ্রিকদের সাথে আমার সাথে কি পার্থক্য রকর মুশ্রিকরাও এরকম জীবজন্তু মানুষের মূর্তি বানাই তো লাভ উজ্জা এগুলোকে তারা মঙ্গলামঙ্গলের মালিক মনে করত তাদেরকে পূজা করত রসুল নিজ হাতে সেগুলোকে ভেঙেছেন তোমার রসুল আল্লাহ ছাড়া কাউকে মঙ্গলা মঙ্গলামঙ্গলের মালিক মানেন নাই মুসররা যাদেরকে মঙ্গল মঙ্গলের মালিক মানত রসুল নিজ হাতে সেগুলোকে ভেঙ্গেছেন। সেই রসুলের ভুলে গেলাম সেই হিন্দুদের এই আদর্শ আখলা ওই চরিত্র ওই ধর্মবিশ্বাস তোমার কাছে প্রাধান্য পেলো তোমার রসুলের সুন্না কোথায় গেলো ভাই রসুল বলেছেন পডা করতে কোথায় গেল নারী পুরুষ একসাথে সেখানে জমায়েত হচ্ছ ডান বাজনা করছ ঢোল বাড়তো তবলা বাজাচ্ছ এগুলো ইসলামের কোথায় আছে তুমি বাঙালি কিন্তু বাঙালি মুসলমান তুমি হিন্দু বাঙ্গালি ন হিন্দুদেরকে তোমার ঈদের জামাতে সামিল করতে পারবা না জামাদের সাথে একসাথেই থাকো আসো আমাদের সাথে ঈদের নামাজ পড়ো দেখি পারো কিনা পূজা মণ্ডপগুলোতে এত ভিড় কেন হয় এত হিন্দু বেড়ে গেছে দেশে না হিন্দু বাড়ে নাই উৎপাদ বাড়তে পারে মানুষ বাড়ে নাই তাদের সংখ্যা বাড়িয়েছ ও মুসলমানের সংখ্যা বাড়াচ্ছ তাদের পূজা মণ্ডপ খুলে তো আমরা যাচ্ছি তারা কিন্তু মসজিদে আসবে না আশেপাশে যদি কখনো আসে ওই রাস্তায় যদি পেশাব পায়খানা ধরে তখন বাথরুম খুঁজতে আসতে পারে দোয়ার বর্তম দিতে আসবে না আর আপনি চান তাদের লাড্ডু খাইতে তাদের সিন্দি খাইতে না হুজুরুল্লাহ আত্মমর্যাদা ভুলে গেলে মুসলমান পরাজয় মিশছে তোমার আদর্শ আস হয়ে যায় এদের স্বাধীনতা সহজ হয়ে যাবে দরকার তোমায় দখল করা আমি আর তুমি তো এক আল্লাহ গেছি সই তাহলে সহি আমাদেরকে ভুল বুঝবেন না এত কঠিন ভাবে বলতেছি এই জন্যে বিষয়টা অত্যন্ত কঠিন বাংলা বাঙালি হওয়ার নামে যেন আমাকে কেউ অমুসলিম মুসলিম না বানায় ফেলে ভাই এটা খুব কঠিন কথা কারণ হচ্ছে আমি এত কষ্ট করে নামাজ পড়তিছি এত কষ্ট করে রোজা রাখি অথচ এমন ছোটো আমলের কারণে আমার ইমান শেষ হয়ে গেল আমার খবর নাই আমি যেমন শিখ হয়ে গেলাম আমার খবর নাই শিখ যদি হিন্দু মাত্র থাকে আমার জন্যে জান্ন থারাম হয়ে যাবে সারা জিন্দগির আমল সব বর্বাদ হয়ে যাবে তো আমি কোন রাস্তায় আছি আমার তো দরকার জান্নাত আমি তো জান্নাত আসছি নাকি না অন্য কিছুর মধ্যে দেখেন শয়তান বলেছে যেই মানুষের কারণে আপনি আমাকে আপনার কাছ থেকে দূরে ঠেলে দিলেন ওই মানুষকে আমি ছাড়বো না ওই মানুষ যে রাস্তায় জাম্নাতের পথে হাঁটবে যে রাস্তায় আপনার পর্যন্ত বসবে আমি ওই রাস্তায় বসে যাবো তাকে মসজিদমুখী করবো না আমি তাকে বটমলে পাঠাইয়া দেব এটা শয়তানের চ্যালেঞ্জ আপনি শয়তানের কাছে পরাস্ত হবেন শয়তানের কাছে পরাস্ত হইলে ভাই আমার জন্য জাহ্নাম অপেক্ষা করতেছে শয়তানের কাছে পরাস্ত হওয়া যাবে না সে আমাদের শত্রু আমাদের দুশ্মন সৌর ফাতির ছয় নম্বর আয়াতে শৈতান বন্ধু মানি শয়ের কাজে আমি যে রাস্তায় চলতে বলে ওই রাস্তায় চলার নামই হচ্ছে শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করা আমি আসলে করছি কিনা আমি আসলে করছি কিনা আল্লাহ হেদায় আমি আপনাদের কাছে আমাদের করোজন নিবেদন ভাই আল্লাহ আপনি বৈশাখ উদযাপন করেন নতুন করে মুসলমান বাঙালি হিসাবে বৈশাখ উদযাপন করেন আপনি আলহামদুলিল্লাহ আপনি সেদিন ভালো খাবার খাবেন খান আপনাকে মানা করছে কিন খান আপনি তবাক নতুন জীবন শুরু করেন আপনি হাল খাতা ধুলেন আমাদের তো কোনো আপত্তি নাই আপনি চৈত্রের শেষ দিনে আপনি আপনার হিসাব ক্লোজ করেন আমাদের তো কোনো আপত্তি নাই নতুন দিনে আপনি আপনার পার্টিদেরকে দাওয়াতেন মিষ্টি খাওয়ান নতুন বছরের চুক্তি করেন নতুন কথাবার্তা শুরু করেন আমাদের কোনো আপত্তি নাই আমাদের আপত্তি থাকবে তখন যখন আপনি এই উদযাপনের নামে সিরিকের মধ্যে লিপ্ত হবেন ভাই সিরিকের মধ্যে লিপ্ত হলে আপনি আমার ভাই তিনি ভাই আপনি যাহার নামের আগুরে ঝাঁপ দিবেন আমি দাঁড়িয়ে বসে বসে দেখব এটা হবে না হবে না আল্লাহর কাছে জবাব দেওয়ার রাস্তা নেই আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন তোমার সামনে তোমার ভাই বতমলে চলে গেল সিরিক করলো দিয়া অংশ অংশগ্রহণ করলো তুমি কি করো তুমি কি করলা আমার কোনো জবাব নেই ভাই আল্লাহর কাছে যেন জবাব দেওয়ার একটা রাস্তা থাকে জন্য কথাগুলো বলতেছি আল্লাহর একটু বুঝুন একটু বুঝুন আমাদেরকে কোথায় নেওয়া হচ্ছে কোন রাস্তায় নেওয়া হচ্ছে একটু বুঝুন ভাই আল্লাহ তালা বলতেছেন সুরে একশো চোদ্দ নম্বর আয়াতিন বলতেছেন চোদ্দ নম্বর আয়াত এটা তেরো নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহ যে সীমানির ধারণ করে দিয়েছে জীবন চলার যে পথ পতনে দিয়েছেন এর বাইরে যে চলে যাবে আল্লাহ বলেন অপেক্ষা করতে আপনি কি হাসি আপনি কি চানকে জাহান নামে ঢুকিয়ে দেন আপনি কি চান আপনার জন্য জাহান নামে লাঞ্চনাদায়ক শাস্তের ব্যবস্থা হোক যদি চান তো পশ্চিমে কেন আসছেন যদি চান তো কালিমা কেন পড়েছেন কালিমা তো এই জন্যই যে আমার আল্লাহ যা বলবে আমি তা মানব কালিমার সাথে মোহাম্মদর রসুল এই জন্যই তো জোরে গিয়েছিলেন যে আমার আল্লাহ যা বলবে আমি রসুলের তরিকা সেটা মানব পালন করব। আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আমি মোহাম্মদর রসৌল্লাহকে ফলো করবো এই জন্যই তো কালিমা পড়েছিলেন না কালিমার ভিন্ন কোনো মতলব ছিল মুনাফিকদের মত। আমি আপনি তো ওই জন্য কালিমে পড়ি নাই আমরা কালিমে পড়েছি ইনশাল রসুলের সাথে আসরের মাঠে উঠবো ইনশাল আমরা তো কালিমে পড়েছি ওই আমার রসুলের সাথে জান আমি তো কালিমা পড়েছি আল্লাহ ছাড়া কোন মালিক কেবলি আল্লাহ তারা সম্মান অসম্মানের মালিক কেবলি আল্লাহ তারা तैय क्य जा कलिमारंघर्षिका गलनाफिकी हो गए अभी कि मोनाफे मत आचरण कर अल्लाह तरह हदायत निसेब करें को नामी अल्लाह तला मुसलमान दे मुसलमान के विजात था था और संस्कृत अनुसरण अनुकरण माध्यम इमान ध्वसर जे षड़ चल से ओडजंत्र अल्लाह तला मुसलमान के हेफाजत करें आज के कष्ट लगे कष्ट लागे मुसलमान सताना इसलमर बरुदे কষ্ট লাগে এগুলো সব সেই শয়তানের ষড়যন্ত্রের অংশ শয়তান তার রাজত্ব প্রতিষ্ঠার জন্য এই সমস্ত দ্বারা এদেরকে দুনিয়ায় রাখছে তাদেরকে প্ররোচনার মাধ্যমে মুসলমানদের এই মানকে ছিঁড়িয়ে নেওয়ার আর ষড়যন্ত্র শয়তান করে যাচ্ছে ও ভাই সেই ষড়যন্ত্র আমরা পা দেব না আল্লাহ তালা কবুলকার আমিন